ইবনু আব্বাস রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন খালিদ ইবনু ওয়ালিদ রদিল্লাহ তালাহ যাকে সাইফুল্লাহ বলা হতো তার কাছে বর্ণনা করেছেন যে তিনি রসুলুল্লাহ সাল্লাহ আলাহ্লাম এর সঙ্গে মায়মুনা রদিল্লাহ তালাহ এর গৃহে প্রবেশ করলেন মায়মুনা রদিল্লাহ তালাহু তার ও ইবনু আব্বাসের খালা ছিলেন তিনি তার কাছে একটি বোনা জব দেখতে পেলেন যা নজর থেকে তার অর্থাৎ মায়মুনার বোন হুফায়দা বিনতে হারিস নিয়ে এসেছিলেন মায়মুনা রদিল্লাহ তালাহা জবটি রসুল্লাহ সাল্লাহ উল্লাহলাম এর সামনে হাজির করলেন তার অভ্যাস ছিল কোনো খাদ্যের নাম ও তার বর্ণনা বলে না দেওয়া পর্যন্ত তিনি খুব কমই তার দিকে হাত বাড়াতেন তিনি জবের দিকে হাত বাড়ালে উপস্থিত মহিলাদের মধ্যে একজন বলল তোমরা রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম এ সামনে যা পেশ করেছ সেই সম্বন্ধে তাকে অবহিত কর বলা হলো হেয়াল্লাহ রসুল ওটা জব একথা শুনে রসুল্লাহ সাল্লাহ আল্লাম তার হাত উঠিয়ে নিলেন খালিদ ইম্ন ওয়ালিদ রদুলিল্লাহ তাল্লাহ্ন জিজ্ঞেস করলেন হেয়াল্লাহ রসুল জব খাও কি হারাম তিনি বললেন না কিন্তু যেহেতু এটি আমাদের এলাকায় নেই তাই এটি খাওয়া আমি পছন্দ করি না খালিদ রদিলাহ তালনু বলেন আমি সেটি ট্রেনে নিয়ে খেতে থাকলাম আর রসুল্লা সাল্লু আলু সাল্লাম আমার দিকে তাকিয়ে থাকলেন